সাহল ইবনু সাদ সাইদি রজি আলাহ তাল্লুতে বর্ণিত তিনি বলেন যে আমি মারওয়ান ইবনু হাকামকে মসজিদে উপবিষ্ট অবস্থায় দেখলাম অতপর আমি তার দিকে এগিয়ে গেলাম এবং তার পাশে গিয়ে বসলাম তিনি আমাকে বর্ণনা করেন যে জায়দ ইবনু সাবিদ রজি আল্লাহ তাকে জানিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার উপর অবতীর্ণ আয়াত অর্থাৎ মুসলিমদের মধ্যে যারা ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে জিহাদ করে তারা সমান নয় সুরা আননিসা আয়াত নম্বর পঁচানব্বই যখন তাকে দিয়ে লিখেছিলেন ঠিক সে সময় অন্ধ ইবনু ওমু মকতুম রাজি আলাহ সেখানে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ রসুল আমি যদি জিহাদে যেতে সক্ষম হতাম তবে অবশ্যই অংশগ্রহণ করতাম সে সময় আল্লাহ তাল্লাহ তার রসুল সাল্লাহ আলসালামের উপর ওয়াহি নাজিল করেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের উরু আমার উরুর উপর রাখা ছিল এবং তা আমার নিকট এতই ভারী মনে হচ্ছিল যে আমি আমার উরু ভেঙে যাবার আশঙ্কা করছিলাম অতপর ওয়াহি অবতীর্ণ হবার সময় দূর হল এ সময় দরার আয়াত্রী আল্লাহ নাজিল করেন